ওলা জিদ লহু ওলা নিত দলু ওলা হাদু ওলা হাদিদ না ও সাবিব না ও হাবি রোবি না ও তোবিব না ও তোবিব কুলুবি না আবুদুহু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 فَبَشِّرُهُمْ بِعَذَابٍ أَلِيمٍ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ حَسِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ مَوْلَانَا الْعَزِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ ওয়ানাহনু আলা যালিকালামিনাশাহিদিনা ওয়শাশিরিনা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা সাইয়idina ইব্রাহিমা ওয়া আলা মোহান আল্লাহ রব তোর লক্ষ কুড়ি সুপ্রিয়ায় করছি যিনি আমাদেরকে মায়ের রমজানের তৃতীয় নাম্বার জুমায় নামাজ আবের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহের অবরিত আয়াত থেকে একটি আয়াত এবং হুজুর ফাক সাল্লাহ আলাহি আসাল্লামের বহু হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমা ওফিকে ইল্লাহ বিল্লাহ জাকাত ইসলামের রোকন সমূহের মধ্যে হতে একটি রকল স্তম্ভ জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বর্ত বৃদ্ধি পবিত্রতা পরিশুদ্ধ ইত্যাদি ইসলামী শরিয়তের পরিভাষায় দন যে নির্ধারিত অংশ শরীয়তের বিধান মোতাবেক আল্লাহর পথে ব্যয় করা মানুষের উপর ফরস করেছেন তাকেই জাকাত বলা হয় জাকাতের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আর জাকাতুল ইসলাম কোথাও যাওয়ার যেমনিভাবে সহজ মাধ্যম শাক ও ফুল ঠিক তেমনি ভাবে আল্লাহ পর্যন্ত অতি সহজে পৌঁছার মাধ্যম হচ্ছে জাকাত हजरत शफी के बलफी रहमतुल्लाह आलाई एक जोन बड़ा उंचुमान बुजुर्ग छो पांचटी जिन तलाश कर पांच जगह पे रुजिर बरकत पे चाष्टर नामा जरा अधिक पर नाम सो आल्लाफा रिजिकर मध्य बरकत दान करें कबर आजब कबर आजाब मुक्ति पेहर जो नामा मध्य তার মানে কোন মানুষ যদি তার জন্য নামাজ পড়ে আল্লাহ রব্দুল আলমিন তাকে কবরের আধার থেকে মুক্তি দান করবেন মনকার নকিরের প্রশ্নের জওয়াব আমি পেয়েছি তেলাওয়াতে কোরআনে কারিমের মধ্যে অর্থাৎ কোনো মানুষ যদি বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করে আল্লাহ রব্দুল আলমিন তার উপর মনকার এবং নাকিরের প্রশ্নের জবাব সহজ করে দিবেন ভর দিয়ে সহজ অতিক্রম আমি পেয়েছি রোজা এবং সৎকার মধ্যে অধিক পরিমানে যারা রোজা রাখে অধিক পরিমানে যারা দান সৎকা করে আল্লাহ রবুল আলামী ওদেরকে বিজলির ন্যায় কলসরাত পার করে দিবেন আর সে নিচে ছায়া পেয়েছি আমি নির্জনতার মধ্যে আপনি যত বেশি নির্জনতা অবলম্বন করবেন মানুষের সঙ্গ ছেড়ে যত বেশি নির্জনতা অবলম্বন করবেন আল্লাহ রব্ুল আলমী কালকে আমতের ময়দানে আপনাকে তিনার আর্সের নিচে সায়াদান করুন হুজুরবাদ আলহিমার আরো একটি হাদিস নবী বলেছেন হে আমার উন্মতন তোমরা জাকাতের মাধ্যমে তোমাদের সম্পদকে হেফাজত করো জাকাতের মাধ্যমে শাইকুল হাদিস আল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন মুজাহিরুল উলুম সাহারনপুর মাদ্রাসা তার শাইকুল হাদিস এশিয়ার ভিতরে সবচেয়ে বড় বড় দুটি মাদ্রাসা একটি মাদ্রাসার নাম দারুল উলুম দেবং সেটাও ভারতে অপর মাদ্রাসাটির নাম মুজাহিরুল উলুম সাহরনপুর মাদ্রাসা সেটাও ভারতে তো মুজাহিরুল উলুম সাহরনপুর মাদ্রাসা শাইকুল হাদিস আল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাই তিনার মাদ্রাসার কেশিয়ারের একটি ঘটনা কিতাবে নকল করতেছেন বর্ণনা করতেছেন কেশিয়ার কেশিয়ার তো ছিনি আমরা যার কাছে মাদ্রাসা মসজিদের টাকা জমা থাকে তাকে কেশিয়ার বলা হয় কেশিয়ার ছিল অত্যন্ত দিনদার ফরজগার আমানতদার মুত্তা কি আল্লাহওয়ালা তিনার অভ্যাস ছিল যে কোনো কথা বলার সময় বলতেন আল্লাহকে ফজলসে আল্লাহকে ফজলসে আল্লাহকে ফজল সে ফলা কাম হ গা আল্লাহকে ফজল সে ও কাম নেই হুয়া আল্লাহর অনুগ্রহে আল্লাহর দয়ায় আমার অমুক কাম হয়ে গেছে অমুক কাম হয় নাই আমরা তো এভাবে বলি এটা কি কথার বাক্কা বলে কথার বাক্কা আমরা বলি না ভাই আল্লাহর মেহরবানিতে আমার ওই কাজটি সফল হয়েছে আমি ওই কাজে সাকসেস আল্লাহর মেহরবানিতে কথার সাথে আমরা কি বলি আল্লাহর মেহরবানি তো কেশিয়ার বলতো যেহেতু উনি ইন্ডিয়ার লোক ছিল বলতো আল্লাহকে ফজল एकदिन मस्जिदे फ नाम पर छात्र शिक्षक देते भाई आज रत अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया आज रत अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया आज रत आल्ला दया अल्लाहर गजब हो गजब विपरीतमुखी कथा আল্লাহর দয়ায় কখনো গদব হয় না আল্লাহর দয়া আছে শান্তি তিনি বলতেছেন আল্লাহর দয়ায় গজব হয়ে গেছে বিফরীতমুখী এই বক্তব্য শুনে উপস্থিত ছাত্র শিক্ষক মন্ডলী সকলেই হেসে দিলেন তখন তিনি বলতেছেন শুন আমি রাত্রে আমার ঘুম ভাঙে রাত্রের বারোটা বাজে আমার ঘুম ভাঙে ঘুম ভাঙার পর দেখলাম আট দশজন ডাকাত जे आलमारी टा जमात जे आलमारी वो आलमाराला भांगार चेटा करते रात बार दिखे हमें घूम भेगे देखल माशाला खूब चेष्टा करते तलाटी भांगारत्यंत शांत भावे को बोल भाई देखो इस आलमारी में मेरे पैसे है मद्रासा के पैसे हैं और भी बहुत से लोगों के अमानते हैं मैं जगात अदा किया करता हो তুম ইয়ে তালা নাহি তোড়নে কার যে দেখো ভাই এ আলমারিতে আমার ব্যক্তিগত টাকা আছে মাদ্রাসার টাকা আছে এলাকার বিভিন্ন মানুষের আমানতের টাকা আছে তবে আমি জাকাত দিয়ে থাকি সবসময় জাকাত আদায় করি তোমার তোমরা আমার এই তালাটি ভাঙতে পারবে না তোমরা আমার এই তালাটি ভাঙতে পারবে না কিন্তু এই কথা বলে তিনি আবার ঘুমিয়ে গেলেন কোনো টেনশন না ভিতরে চিন্তা নেই ঘুমিয়ে গেলেন শান্তভাবে শেষ রাত্রে যখন তাহত নামাজ পড়ার জন্য উঠেছে দেখলো আগের মতো ওই ডাকাত গুলো এখনো তালাটি ভাঙার কাজে তারা ব্যস্ত রাত্রে বারোটা থেকে শুরু হয়েছে তাইজের নামাজ পর্যন্ত এরা তালাটি ভাঙতে কি ভাঙার কাজে ব্যস্ত একটা তালা ভাঙতে কি এত সময় লাগে যে যারা আধুনিকভাবে চুরি করে ডিজিটাল চুরি এক দেড় মিনিটের ভিতরে যে সব কষ করে কিন্তু এরা দীর্ঘাং ঘন্টা চেষ্টা করতেছে তালা ভাঙতে পারতেছে না তুমি বলছি দেখো পয়সা হ্যাঁ মাদ্রাসাকে পয়সে হ্যাঁ জাকাত আদায় কিয়া করতা হ্যাঁ আমার টাকা আছে আলমারি মাদ্রাসার টাকা আছে বিভিন্ন মানুষের আমানতের টাকা আছে আমি তবে জাকাত আদায় করি তবে স্মরণ রাখবে তোমরা আমার এই তালা ভাঙতে পারবে না এই কথা বলে তিনি ফজলের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে নামাজ শেষ করে যখন রুমে আসলো দেখলো একদল ডাকাতের দল একজনও নেই তালা আপন অবস্থায় ঠিকঠাক তালা ওরা ভাঙতে কি পারে নাই এই তিনি বলতেছে আজ রাত আল্লাহ যে ফজলছে আল্লাহ কে গজব ভোগায় আট দশজন ডাকাত একটি তালা ভাঙতে পারলো না কেন ভাঙতে পারলো না উনি একটা কথা বলছে আমি ডাকাত আদায় করি আমি কি জাকা দাদাই করি এই জন্য তোমরা আমার এই তালাটি ভাঙতে পারবে না আসলে বিষয়টাই এমন যে ব্যক্তি জাকাত করে আল্লাহ হব্বুল আল আমি উদ্রুতি ভাবে তার বাকি সম্পদগুলোকে গুলোকে করে এটা হচ্ছে জাকাতদের বৈশিষ্ট্য তিনার আল্লাহর উপর পূর্ণ আস্থা ছিল বিশ্বাস ছিল বিদায় তিনি ডাকাতদেরকে ধাওয়া করে নাই শান্তভাবে একটা কথা বলে আবার ঘুমিয়ে গেলেন পরবর্তীতে আবার দেখেছেন এলাকার মানুষদেরকে টাকা টাকির প্রয়োজন হয় নাই তিনার আল্লা উপর পূর্ণ আস্থা ছিল যে আমি তো আমার সম্পদের জাকাত আদায় করি আর প্রতিশ্রুতি দিয়েছেন যারা জাকাত আদায় করে আল্লাহ ওদের সম্পদগুলোকে কি করে আল্লাহর বিশ্বাস ছিল বিশ্বাস মতে কাজ হয়েছে একজন টাকায় ওনার তালাটি ভাঙতে কি পারে না এই জন্য আমার ভাইরা নবী বলেছেন তোমরা জাগাতের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে কি করো হেফাজত করো আমার ভাইও দৈহিক যত আবাদত আছে সব উৎকৃষ্ট আবাদত নামাজ দন সাথে সম্পর্কীয় মানুষের যত আবাদত রয়েছে সব উৎকৃষ্ট আবাদত জাকাত দন সম্পদের জাকাত দিকে কষ্টভূত করা এটা অত্যন্ত বহকামি যেন ফেটে যায় যে সত্তরা আড়াই পার্সেন্ট আমি জাকাত দিচ্ছি আমার সম্পদ শেষ হয়ে যাচ্ছে না দম সম্পদের জাকাত দিতে কষ্টবোধ করা এটা নিরাপক আমি কেন দম সম্পদ এটা আল্লাহ পাকের অনুগ্রহ কিভাবে বুঝলাম কোরআনের একটি আয়াতির আল্লাহ পাক বলেছেন যখন নামাজ আদায় করে ফেলবে ফান্তা শিরও নামাজ শেষ করার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো তোমরা অফিন ফাজ্লাহ এবং আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ এখানে ফজল দ্বারাঙ্গুরা দন সম্পদ দন সম্পদকে আল্লাহ ফাজ ফজল বলেছেন যে নামাজ শেষ করার পরে আর মসজিদে বসে থাকার তোমার কোনো প্রয়োজন নেই তুমি মসজিদে আল্লাহ বিল্লা করবে আর মানুষের কাছে বিক্ষে করবে এমন আল্লাহ বিল্লার কোনো প্রয়োজন নেই নামাজ পড়েছ তোমার দায়িত্ব শেষ এখন তুমি বাচ্চাদের বাল বাচ্চার রিজিক অন্বেষণ করার জন্য তুমি জমিনে ছড়িয়ে পড়ো কারণ তলবিল হালালে হালাল মাল অন্বেষণ করা এটা ফরজ মানুষের জন্য কথা বুঝছেন কিনা হালাল মাল অন্বেষণ করা কি ফরজ আপনি দর বেশি করে মসজিদে বসে থাকবেন আর মানুষের কাছে তাওয়া খুন করে হাত পাইতবেন না এটা আল্লাফা বলা নাই তুমি মাল জমিনে ছড়িয়ে পড়ো ব্যবসা বাণিজ্য করো তাঁত কর্ম করে থাও এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট টাকা নবী বলেছেন সর্বোৎকৃষ্ট টাকা মানুষের হাতুফার টাকা যেটা এটা হচ্ছে দুনিয়ার সর্ব কি আল্লাহর অনুগ্রহ এখানে ফজল মানে দম সম্পদ তাহলে দন সম্পদ এটা আল্লাহ ফাঁকের একটি কি অনুগ্রহ আমার ভাইরা আল্লাহ যদি অনুগ্রহ না থাকতো আপনি চিন্তা করেছেন আপনার দোকানে গ্রাহক কে পাঠাচ্ছে এই যে এ বাজারে ডিসপিন্চারির অভাব আছে অনেকগুলো ডিসপিনচারি কিন্তু দেখবেন এক ডিসপিনচারিতে ব্যথা বিক্রি একটু বেশি আর ডিসপিনচারিতে একটু কম আর কিছু কিছু ডিসপিনচারি দেখবেন এরা পুরাই নীল একবারে খালি হাতে বসে আছে যার দোকানে কাস্টমার বেশি গেলে কাস্টমার গুলো কে পাঠিয়েছে তার দোকানে বলেন না কেন কে আল্লাপা কে পাঠিয়েছেন আল্লাহ যদি তোমার দোকানে কাস্টমার না পাঠায় তুমি এত টাকা করতে করতে এ বাজার কি মোদি দোকানের অভাব আছে কিন্তু দেখবেন কত মদি দোকান ওরা খালি আছে বসে রয়েছে আর কেউ আংশিক কর্মচারী দিয়েও সামাল দিতে পারতেছে না শুধু বিক্রির ধূম বিক্রি চলছে তো তোমার দোকানে এতগুলো কাস্টমার কে পাঠিয়েছে নিশ্চয় আল্লাহ পাঠিয়েছেন বুঝা গেল দম এটা আপনার আপনার বুদ্ধির কারণে আপনার শক্তির কারণ আসে না এই দম সম্পদ আল্লাহ আপনাকে কি করেছেন অনুগ্রহ করেছেন আপনাকে দাম করেছেন দম সম্পদ কোন না সম্পদ আল্লাহ শেখ সাহুর রহমতুল্লাহ আলাই বলেন আগার রোজি বদা নজদার ফাজু দেব কেদানা আন্দারা হায়রা বমান অনেক বোকা সই করতে পারে না কলম ভেঙ্গে যায় নিজের নামে সিগনিচার করতে পারে না এমন লোক সমাজে আছে না বহু কিন্তু টাকার ইস্তুফে ঘুমাচ্ছে টাকা কি করবে দিশে আনা হয়ে গেছে কোথায় রাখবে কোন ব্যাংকে রাখবে কোথাও খালি নেই তার টাকা রাখা কিন্তু গন্ড মুরুক্ষ একবার গন্ড মুরুক্ষ যদি শক্তির কারণে টাকা ভিত্তি যদি শক্তির উপর হতো তাহলে আপনাদের এলাকাতে যার শক্তি সব বেশি সেই সব চাইতে মালিক বেশি হইত টাকা ভিত্তি কোনো বুদ্ধির উপর নয় যদি বুদ্ধির উপর হতো যার বুদ্ধি বেশি তার টাকা পয়সা বেশি হইত অথচ দেখা যায় একবার বোকা তার টাকা এত বেশি অধিক টাকা কিন্তু বোকা খুব বোকা বুদ্ধি নেই তার কাছে তামা জাহিবুহু জাহিলিন জাহিলিন কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী জীবিকা উপার্জনের ক্ষেত্রে দিশে হারা বেতারা এম বি পাশ বিশ সকালে চাল কিনতে পারলে বিকালে কিনতে পারে না বিকালে কিনতে পারলে সকালে খাইতে পারে না এমন হয় না ভাই কত জ্ঞানী গুণী জীবিকা উপার্জনের ক্ষেত্রে দিশে হারা সংসার পরিচালনা করার ক্ষেত্রে হিমশিম কাটছে আর অকাল একবার অঙ্ক গন্ড মূর্খ টাকা টাকার জায়গা পায় না কোথায় টাকা খরচ করবে খরচের ক্ষত্যন্ত খুঁজে পায় না এ পরিমাণ টাকা এই বিষয়টা এমন তার দন সম্পদ আছে সেই মনে মনে ভাবে যে আমার বুদ্ধি বেশি সমাজে আমার বুদ্ধি বেশি এই জন্য আমার কাছে এত টাকা আমার শক্তি বেশি আমি পলিসি আমি ব্যবসার মাইরফ বুঝি এই কারণে আমার এত টাকা কথা আপনার থেকে মাইরফ বুঝুন যে ব্যবসার আরো সমাজে অনেক লোক আছে আপনার থেকে শক্তিশালী অনেক লোক আছে আপনার থেকে বুদ্ধিজীবী অনেক লোক আছে কিন্তু খালি এতে তারা বসে রয়েছে তাহলে বুঝা গেলে দন সম্পদ এটা আল্লাহের কি একটা অনুগ্রহ আল্লাহের একটি দান এই জন্য দন সম্পদের দিতে কষ্টবোধ করা এটা বোকা আপনি যদি আপনার কেশিয়ার কে কোটি টাকা দিয়ে বলেন আলোচনা কি শুনতেছেন তো আপনারা না আপনার কেসিয়ার কে আপনি আপনি একটা ইন্ডাস্ট্রির একটা ফ্যাক্টরির মালিক কেশিয়ার কে কোটি টাকা তার হাতে তুলে দিয়ে বলেছেন আমার অমুক কর্মচারীকে এত ও অমুক কর্মচারীকে এত দিবে ওকে এত দিবে এ কথা বলে যখন টাকা দিতেন তখন কেশিয়ারের আর কোনো অধিকার থাকে না ব্যক্তিগত কোনো মতামত থাকে না মালিক যেভাবে অর্ডার করছে কেশিয়ার ওইভাবে টাকা কি করতে হয় এখানে কার্পণ্যতা দেখানো কৃপণতা দেখানো এটা বোকামি বোকামি কিনা বলেন যেহেতু টাকা তার না টাকা কার তার মালিকের মালিক বলছে ওকে এত দাও ঠিক আমার ভাইরা আমাদের টাকা মালিককে কে আমরা হইলাম কেশিয়ার সব কথা আমরা কি জমা রাখছি কিছুদিনের জন্য আবার এটা নিয়ে যাবে কিছুদিনের জন্য জমা রেখেছে আল্লাপাক আমরা জমা রেখে বলে দিয়েছে অমুক গরিবকে এত দাও অমুক কত পার্সেন্ট দাও অমুক কত পার্সেন্ট দাও সুতরাং মালিকের ওয়ার্ডার মতে দিতে আমি বাধ্য থাকবো এখানে ত্রিপণতা দেখানো কোন কার ছবি করা এটা হবে নিরাপ পরিচয় আমার ভাইরা এই জন্য আমরা শৈশুদ্ধ ভাবে সম্পদের জাকাত দেওয়ার চেষ্টা করি দম সম্পদের সাথে জাকাত সম্পর্কীয় চার ধরনের মাসালা আমাদের সকলকে জানা উচিত চার ধরনের মাসালা এক নাম্বার কার উপর জাকাত জাকাত হিসেব কিভাবে করতে হবে নাম্বার তিন জাকাতের টাকা কাদের কি দিতে হবে নাম্বার চার জাকাত না দিলে কি ক্ষতি হবে প্রথমে আমরা জানি জাকাত কার উপর ফরজ খুব ক্যালকুলি শোনার চেষ্টা করি বর্তমান बर्तमान रूपा हिसाब नित्य प्रयोजन खरस आदि तरह ऋणों से ऋण नित्य प्रयोजन खरसादी बद दिए कारो का चार प्रकार प्रकार माल अथवा चारो प्रकार माल एक्सपाप करमान रूपए रेसा अनुजी बयाल्लिश हजार टाण आ বর্তমান রুফা হিসাবে নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে যদি কারণ কাছে চার ধরনের কোন এক ধরনের মাল অথবা চার ধরনের মাল একত্রিত করিলে বর্তমান রুফার নেতাব হিসাবে বিয়াল্লিশ হাজার পরিমাণ টাকা পরিমাণ হবে তার উপরে জাকাত খরচ চার ধরনের মাল কি স্বর্ণ রুফা নগদ টাকা ব্যবসায়িক পণ্য স্বর্ণ টাকা স্বর্ণ টাকা স্বর্ণ রুপা নগদ টাকা ব্যবসায়িক পণ্য এই চার ধরনের আপনারা যারা ব্যবসা করেন আপনাদের হাজার হাজার টাকার মাল মদি দোকানদার দোকানের ভিতরে হাজার হাজার টাকার মাল কাপড় দোকানদার কাপড় ওখানে হাজার হাজার টাকার কাপড় যদি কারো কাছে বর্তমান বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ কি থাকে সম্পদ থাকে নিত্য প্রয়োজনীয় খরচারি এবং রুফা বাদ দিয়ে ধরুন কারো কাছে দেড় বড়ি স্বর্ণ আছে কয়বরি সবাই বলেন কয় বরি এক বড়ি স্বর্ণের দাম বাইশ ক্যারেট পঁয়ত্রিশ হাজার টাকা বা ছাত্রিশ আটত্রিশ হাজার টাকা হতে পারে দেড় বড়ি স্বর্ণ বিয়াল্লিশ টাকা পার হবে দেড় বড়ি স্বর্ণ যদি কারো কাছে থাকে বর্তমানে নিত্য প্রয়োজনীয় খরচারি বাদ দিয়ে ঋণ বাদ দিয়ে যদি বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ থাকে উদ্বৃত্ত তার উপর জাকাত করব কারো দোকানে বিয়াল্লিশ টাকা পরিমাণ সম্পদ আছে দোকানে যে সম্পদগুলো আছে সম্পদ হিসাব বের করবেন ক্রয় মূল্য না বিক্রয় মূল্য কি মূল্য ক্রয় মূল্য হিসাব নয় বিক্রয় মূল্য আমি এখানে বিক্রি করলে আমার এখানে কত টাকার মাল আছে হিসাব করে যত টাকা আপনার ঋণ আছেন এক হিসাবে ঋণগুলো বাদ দিয়ে দিবেন আপনার ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় খরচ আপনার ব্যক্তিগত খরচ এটাও একসাথে বাদ দিয়ে দিবেন বাদ দেওয়ার পরে বর্তমানে রুফার নেসাব সাড়ে বান্ন তোলা রুফার দাম বেয়াল্লিশ হাজার টাকা রুফার দাম যাচাই করা হয়েছে ছয়শো টাকা আর উন্নত মানে জাইয়ে আটশো টাকা তো সাড়ে বান্ন বলি রুফার দাম হয় প্রায় সাড়ে বিয়াল্লিশ টাকা ঋণ এবং নিত্য প্রয়োজনীয় খরচ আদি বাদ দিয়ে যদি আপনার কাছে বিয়াল্লিশ হাজার টাকার পরিমাণ কি থাকে সম্পদ থাকে আপনার দোকানে আপনার উপর জাকাত ফর আপনি জাকাত দিতে হবে রুফা আছে জাকাত দিতে হবে ওই পরিমাণ স্বর্ণ আছে জাকাত দিতে হবে সমাজে অনেক মানুষ আছে তিন বুড়ি স্বর্ণ আছে চার বুড়ি স্বর্ণ আছে কিন্তু জাকাত দেয় না কেন দেয় না কয় সাড়ে সাত বুড়ি হইতে হবে না হলে জাকাত আসে না সে কিন্তু ওই মাসালা জানে না যে কিভাবে জাকাত আদায় করলে গরিবের বেশিও উপকার হবে কারণ আপনি যদি সাড়ে সাত বুড়ি স্বর্ণের জন্য বসে থাকেন গরিব কিছুই পাবে না আর যদি রুফার কাম করেন সাড়ে বান্ন রুফার দাম বিয়াল্লিশ হাজার টাকা বড় আসে পরিমাণ হয় আপনার দোকানে মাল আছে দশ হাজার টাকা আপনার কাছে স্বর্ণ আছে আদাবড়ি আদাবড়ির দাম পনেরো হাজার টাকা পনেরো দশে কতুস রুফা আরো হাজার টাকা কত হয়েছে পঁয়ত্রিশ না নগদ টাকা আছে বিশ টাকা এত তো হাজার টাকা আপনার কাছে হয়ে গেছে ঋণ বাদ দিয়ে নিত্য পরাজনীয় খরচাদি বাদ দিয়ে আপনাকে টাকা পরিশোধ করতে হবে চাইটা মিলিয়ে যদি ওই হাজার টাকা পরিমাণ হয় বাদ যাবে কি বলেন কি বাদ যাবে ঋণ বাদ যাবে বলেন কি ঋণ যে পরিমাণ টাকা আপনি দেন আছেন ওইটা বাদ যাবে নিত্য পরাজনীয় খরচ বাদ দিয়ে যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকা হিসেব দিবেন বিয়াল্লিশ হাজার টাকা পরিমাণ হয় কিনা যদি হয় এক বছর যখন এই টাকাটা পুরো হবে আপনাকে নির্ধারিত পরিমানে জাকা তাদাই করতে হবে কি পরিমান জাকা তাদাই করবো শতকরা আড়াই পার্সেন্ট শতকরা কি হিসাব একবার সোজা শতে আড়াই টাকা হাজারে কত পঁচিশ টাকা বলেন শতে কত হাজারে এক লক্ষ টাকা হলে আড়াই হাজার টাকা বলেন এক লক্ষ টাকা কত এক কোটি টাকা এক কোটি টাকা কত আড়াই লাখ বা সত্তর আড়াই পার্সেন্ট একবারে করবে। জাকাত সম্পর্কে কিছু মশালা যেহেতু বারংবার আমাদেরকে মানুষ প্রশ্ন করে জানতে চায় এই জন্য আমি বলছি খুব সংক্ষেপে খেয়াল করি শুনবেন আপনারা শিশু এবং ছাগলের সম্পত্তির উপরে জাকাত আসে না একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক তার কাছে যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে তার সম্পদের উপর জাগা আসে না শিশু টাকার মালিক হতে পারে কেউ তাকে দান করছে অথবা মালিক একটা লোক মারা গেছে তার একজন নাবালে সন্তানও আছে বালে সন্তানও আছে থাকতে পারে না ওই মৃত ব্যক্তির পরিতক্ত সম্পদ নাবালেক যে তার বাকে পড়ছে দুই লক্ষ টাকার মাল জাকাত আসবে না কি আসবে না গো তাহলে শিশু এবং পাগলের সম্পদের উপরে জাকাত আসে না নাম্বার দুই আমাদের দেশে অনেকে মেয়ের জন্য অলঙ্কার বানিয়ে রাখে যে আমি মেয়ের বিয়ে সময় অলঙ্কার দিব মেয়ের জন্য অলঙ্কার বানিয়ে রাখে এর জাগাতের বিধান হচ্ছে অলঙ্কার যদি আপনি আপনার মেয়েকে মালিক বানিয়ে দেন এই অলঙ্কার যদি আপনি আপনার মেয়েকে মালিক বানিয়ে দেন তার কাছে আপনি জমা দিয়ে দিয়েছেন যে এটা তোমাকে মালিক বানিয়ে দিলাম রেখে দাও মালিক বানিয়ে দেন যেহেতু সে নাবালেক এই জন্য তার উপরে কি আসবে না যদি মালিক বানিয়ে দেন তখন ওই তার উপরে কি আসবে না নাবালিক থাকা অবস্থার জাকাত আসবে না আর যদি আপনি আপনার মেয়ের জন্য অলঙ্কার বানিয়েছেন ঠিক তবে এটা এখনো আপনার নিয়ন্ত্রণে রেখে দিয়েছেন তাহলে এটার মালিক এখনো আপনি সুতরাং এটার জাকাত আপনাকে পরিশোধ করতে হবে নাম্বার তিন ঋণের জাকাত ঋণ ঋণের জাকাত ঋণ দুই ধরনের एक ऋण जेटा पवार आशा आपने आशा आर का फान से टाल बााना कम है पावर क्यों की स्टाम आलिल प्रमाण आहाना दीब दीची दीब दीची ये ऋणर मशाला हल एपनारे जगत आसबे ना जो ये टिकागलोने पावें आपनर नियंत्रण में चले आसब তখন থেকে বিগত বছর সহ আপনাকে জায়গা পরিশোধ করতে হবে বিগত বছর সহ যেহেতু আরো আট বছর আগে দিলেন তো আট বছর আগে জায়গা দিতেই তো আপনাকে কিন্তু সে দিচ্ছে আট বছর কি পরে এখন আট বছর সহ আপনাকে জায়গা দিতে হবে আরেক প্রকার ঋণ যেটা পাওয়ার আশায় নাই। এবং যে ঋণ নিয়েছে সে অস্বীকৃতি প্রদান করে যে তুমি আমার কাছে কোনো টাকাই পাবে না পাওয়ার আশা নেই অথবা সে অস্বীকৃতি প্রদান করে এই দ্বিতীয় নম্বর ঋণ এই ঋণ যখন আপনার হস্তগত হবে তখন বিগত বছরের টাকা আপনাকে দিতে হবে না যখন হাতে এসেছে তখন থেকে আপনাকে এক বছর অবাহিত হলে টাকা থাকবে আর আগের যে ফকার বলেছি যে টাল বাহানা করে দলিল প্রমাণ আছে পাওয়ার পরে বিগত বছর সহ টাকা দিতে হবে আমার ভাইরা অ্যাডভান্স বাড়ি দোকান ইত্যাদি বাঙার ক্ষেত্রে জামানাতরূপ বানা দিয়ে থেকে অগ্রিম কিছু অর্থ গ্রহণ করা হয় যেটাকে অ্যাডভান্স আমরা বলি অ্যাডভান্সের দুই পদ্ধতি আপনি অ্যাডভান্স রেখেছেন মালিকের কাছে এক ধরনের পদ্ধতি হল যে টাকাগুলো আপনার ফেরত পাবেন না দোকানের মালিক প্রতি মাসে এই টাকা থেকে কর্তল করে নিবে তখন এই টাকার জাগাত আপনাকে দিতে হবে না যেহেতু এই টাকার মালিক এখন কে দোকানের মালিক আপনার কথা বুঝেন না ভাই কি বুঝছেন কথা সবাই সুপারি এটা কি কবরস্থার নাকি নাডভান্সে দিচ্ছেন তার দুইসুরস একটা হল মালিক ওটা নিয়ে গেছে মালিকের ষোলো না নিয়ন্ত্রণ চলে গেছে প্রতি মাসের মালিক এখান থেকে টাকা কি করে কাটে এটা হলো মালিকের নিয়ন্ত্রণ এ টাকাতে এ টাকার জায়গা দিবে মালিকে আর যদি অ্যাডভান্সের পদ্ধতি এমন হয় যে মালিক এটার মালিক না যেদিন আপনি মারা যাবেন অথবা দোকান ছেড়ে দিবেন ওই দিন মালিকের টাকা আপনাকে কি দিবে ফেরত দিবে তাহলে এই টাকা আপনার মালিকের কাছে আচ্ছা যাক এখনো না বুঝে গেল এটা মানুষ বসছেন আপনারা নাম্বার তিন নাম্বার ব্যাংকে গঠিত অর্থের জাকাত যারা ব্যাংকে টাকা রেখেছেন যে পরিমান টাকা হয় ওই পরিমান টাকা আপনারা হিসাব করে জায়গা দিয়ে দিবেন ছয় নাম্বার ফিক্সড ডিপোজিট বর্তমান ব্যাংকে টাকা সঞ্চয় টাকা সঞ্চয় করার একটি বিশেষ পদ্ধতি হলো ফিক্সড ডিপোজিট যেটা তিন বছর পাঁচ বছর সাত বছরের জন্য অনুত্তোলন যুগ হয় ওটা কি পারে না তিন বছরের জন্য ডিপোজিট করে পাঁচ বছরের জন্য করে সাত বছরের জন্য ডিপোজিট করে করে কি না অনেকেই করে এই ডিপোজিটের টাকা আপনি যখন ইচ্ছা তখন নিতে পারেন এটা মালিকের কাছে থাকে আমানত ব্যাংকের কাছে থাকে আমানত কিন্তু মূল মালিককে যে ডিপোজিট করেছে সুতরাং কত টাকা আপনার ডিপোজিটে আছে সেখানে আপনাকে হিসেব করে আপনাকে টাকা আদায় করতে হবে সাত নাম্বার ক্যাশ টাকা এবং বিক্রি যে আপনাদের এই বাজারে দেখবেন নগদে বাকিয়ে মাল বিক্রি হয় দশ হাজার টাকার মাল নিলে দেখা যায় পাঁচ টাকা দিয়ে যায় আর পাঁচ টাকা বাকি রেখে যায় নগদে বাকিয়ে মাল বিক্রি হয় এটা জাকাতের বিধান নগদ টাকা যেটা সেটা জায়গা তো আপনাকে দিবেন এটা তো সহজ কথা আর বাকি টাকা যে মাল বাকি দিয়ে বিক্রি হয়েছে মনে করো দুই লাখ টাকা আপনি বাকি পান চার লাখ টাকা বাকি পান ওই চার লাখ টাকা আপনার হাতে আসার পরে বিগত বছর সহ আপনাকে জায়গা পরিশোধ করতে হবে আট নাম্বার নয় নাম্বার মশালা আমাদের চমুয়ানি বাজারে দেখবেন অনেক ব্যবসায়ী আলু ব্যবসা করে চাউল ব্যবসা করে এক টাকাও নগদ পায় না তারা সিজনে আলু নিয়ে যায় মনকে মন বিভিন্ন মাদ্রাসার সাথে ওই যে গ্রামগঞ্জের লোকাল দোকানগুলোর সাথে কন্ট্যাক্ট থাকে পুরা বছর আলু নিয়ে যায় চাউল নিয়ে যায় বছরের নির্ধারিত কিন্তু হালকাতা করে হালখাতা করে টাকাগুলো না কিন্তু নগদ টাকা কি তারা পায় না পায় এককালীন এক সময় কি পায় টাকা পায় এমন আছে না ব্যবসায়ী এমন আছে না এককালীন টাকা পায় নগদ এক টাকাও পায় না এই টাকার জাকাতের বিধান হচ্ছে আপনার যখন টাকাগুলো পাবেন বিগত বছর সহ আপনাকে জাকাত আতায় করতে হবে নাম্বার নয় প্রভিডেন্ট ফান্ড সরকারি অথবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক কিছু টাকা কেটে রেখে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ড যারা সরকারি চাকরি করেন তারা জানেন অথবা বেসরকারি প্রতিষ্ঠান ওই ধরনের নিয়ম আছে বাধ্যতামূলক অনিচ্ছাকৃত ওরা কিছু টাকা কেটে রেখে দেয় এককালীন আপনাকে সে টাকাগুলো শোধ করে এটাকে প্রভিডেন্ট ফান্ড বলা হয় প্রভিডেন্ট ফান্ড যেহেতু এই টাকাগুলো আপনার নিয়ন্ত্রণে নেই সুতরাং আপনার উপর জায়গাতে আসবে না যখন এই টাকাগুলো আপনার কাছে আসবে আসার পরে এ টাকার উপর যদি এক বছর অতিবাহিত হয় তখন আপনাকে কি করতে হবে জায়গা পরিশোধ করতে হবে ১০ নাম্বার মহিলারা বিয়ে করে কাবিন দেন মোহরের বিনিময় আওয়াজ এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা কাবিন স্বামীদের কাছে পায় পায় কি পায় না অফিসে আপনাদের কাছে পায় না আপনারা তো সকল পুরুষ বিয়ের রাস্তায় শুধু করে দিছেন আছেন এমন আর আল্লাহ অনেকে এমন এক বান্দা আছে মরি যেতে মহরের না। মহিলার কি দেন এখন আদায় করে না হ্যাঁ বহুত পুরুষ আছেন আপনি পুরুষ আপনি কাপুরুষ একজন মহিলার সম্ভ্রম ইজ্জত আপনি ব্যবহার করতেছেন বিনা পয়সা সে কিছু পাবে না আপনার কাছে কি পেয়েছে সে তার আপনার কাছে নোটি দিয়েছে এতে দিতে বুনিও দশ লাখ টাকা দিতেই বুনি এত দৈনিক একশো টাকা দোগাইতে পারে এত দশ লাখ টাকা দিব কেন এটা কি জামাই রহম হয়েছে না জুলুম হয়েছে তার এমন জুলুম এমন ফানসাদিসাকে করিয়েন না হ্যাঁ কি পরিমানিটি আছে এখন মহিলা কি এই কাবিনের টাকার জাকাত দিতে হবে কিনা না এলো প্রশ্ন এই কাবিনের টাকার জাকাত দিতে হবে না যখন সেই কাবিনের টাকা হাতে পাবে যখন মহিলা কাবিনের টাকা হাতে পাবে হাতে পাওয়ার পরে এক বছর অতিবাহিত হওয়ার পরে এরপর কি আসবে জায়গা থাকবে এলো কাবের টাকার মাথা লাগেল আল্লাহ হজ হজের জন্য অনেকে টাকা জমা রাখে দশ হাজার পাঁচ হাজার হাজার আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে করে এবার প্রতি বছর জমায় ঠিক আছে এটা দুই চুর একটা আপনি মোয়াল্লামের কাছে টাকাগুলো দিয়ে দিছেন দেড় লক্ষ টাকা দু লক্ষ টাকা দিয়ে দিছেন हजर आगा जो आगामी बार हजे जा बस टाकागल दिए दी ए टा कि आपनर नियंत्रणे ना कि मोल्लेम नियंत्रण है ये टागत आपनारूर आसबे ना ये टागत आपनार ऊपर आसबे ना और जदि मोल्लेम का जमा दें ना अपने घर जमा करते तीन लक्ष टा जेदे से मोहालेम की दीबेंपनार का जतद जदि एक बसाहर जगत दीते আর মালের কাছে জমা দিয়ে দিলেন জাকাত দেওয়া কি লাগবে না তা জমা দিদি আছে কো দিলাম আল্লাহ যাই আমার ভাইরা জাকাত কিভাবে আদায় করবে সেটাও বলেছি শতকরা আড়াই পার্সেন্ট জাকাত কারা খাতে পারবে খেতে পারবে কাদেরকে দিবেন জাকাত এখানে শরীয়তের মূল্যীতি হচ্ছে উসুল আর পুরো আর উসুল পুরু বলা হয় আপনি যাদের উচিলায় যাদের মাধ্যমে এই দুনিয়াতে এসেছেন আপনি যাদের মাধ্যমে এই দুনিয়াতে এসেছেন যেমন আপনার আব্বা আপনার আম্মা আপনার দাদা আপনার পর দাদা আপনার মা নানি পর নানি কথা বুঝতেছেন আপনি কাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন আপনার আব্বা দাদা পর দাদা ঠিক আছে গ্রেট গ্রেট ফাদার একবার উপর পর্যন্ত যত উপরে যেতে পারে আর আপনার মা নানি পর নানি এভাবে উপর পর্যন্ত যাদের মাধ্যমে দুনিয়াতে আপনি এসেছেন এদেরকে আপনার জাকাতের টাকা দিতে পারবেন না এরা জাকাতের টাকা খেতে পারবে না নাম্বার দুই আপনার থেকে যারা দুনিয়াতে এসেছে আপনার উশিলায় আপনার উশিলায় দুনিয়াতে এসেছে কে আপনার ছেলে আপনার ছেলের ছেলে নাতি নাতির নাতি এভাবে নিশে পর্যন্ত ছেলে করার নাতি ছেলে করার নাতি নাতির করার নাতি নাতির করণ নাতি একবারে সমুদ্রের তলায় চলে যাবেন ঠিক আপনার মেয়ে মেয়ের মেয়ে মেয়ের মেয়ে নাতনি নাতনির নাতনি নাতনির নাতনি যত সেই পর্যন্ত যেতে পারেন এরাও খেতে পারবে না আপনার যাদের উচিলে দুনিয়াতে এসেছে নুসুল এরাও খেতে পারবে না আপনার উচিলে তারা দুনিয়াতে এসেছে পুরুষ এরাও খেতে কি ছেলে খেতে পারবে মেয়ে খেতে পারবে নাতনি খেতে পারবে নাতনি খেতে পারবে দাদি পারবে পারবে না নানি পারবে দাদা না না পারবে না তো কারা পারবে আমার ভাইরা কারা পারবে আমরা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি এ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ খানকা এবং মুসাফির খানা এতিম খানা স্কুল মাদ্রাসা সড়ক মসজিদ নির্মাণ এগুলো জায়জ নেই নাম্বার দুই কোনো মৃত ব্যক্তির কাপনের ব্যবস্থা করা জাকাতের টাকা দিয়ে জায়জ নেই নাম্বার তিন কবরস্থানের জন্য জমিন ক্রয় করা জাকাতের টাকা দিয়ে যাইজ নেই জাকাত কারা খেতে পারবে সেটা তো বুঝে পেলেছেন দাদা থেকে আপনি আসছেন তারাও খেতে পারবে না আপনার উচিলা যারা এসেছে তারাও খেতে পারবে না সুতরাং খেতে পারবে কারা চাচা চাচা বুঝুন না চাচা আপনার সাচা আপনি আপনার সাচার উচিলা এসছেন দুনিয়াতে আর আপনার থেকে আপনার সাচা হয় নাই না আপনার চাচা খেতে পারবে সাচার বোন কে পুপু পুপু খেতে পারবে কারণ পুপু থেকে আপনি দুনিয়াতে আসেন নাই চাচা খেতে পারবে পুফু খেতে পারবে এবং তাদের সন্তানেরা চাচা পুপু তাদের সন্তানেরা খেতে পারবে মামা খালা এবং তাদের সন্তানেরা খেতে পারবে সব মা বাবা এবং তাদের সন্তানেরা খেতে পারবে শ্বশুর শাশুড়ি এবং তাদের সন্তানেরা আপনার জায়গাতে টাকা খেতে পারবে নিজ জামাতা এবং পুত্রবধূ নিজ জামাতা এবং পুত্রবধূ জাকাতের টাকা খেতে পারবে বুঝছেন না। আপনার নিজ জামাই একবার অভাবী দিয়ে অসুবিধা নেই তবে তোর জাকাতের টাকা দিয়েছি এই কথা কইেন না কথা বুঝেননি একটু ভদ্রভাবে হাদিয়া তোমাকে হাতিয়ে দিলাম বাবা ধরো তোমাকে হাতিয়ে দিলাম হাতিয়ে দিয়ে বলবেন কিন্তু নিয়োগ তো কি আপনার নিয়োগ জাকাত কিন্তু জামাইকে দেওয়ার সময় কি করবেন আপনার শ্বশুর আপনার শাশুড়ি আপনার ব্যয় আপনার ব্যান আচ্ছে বরফে দিবেন কোনো সমস্যা নেই দেওয়া যায় ছাত্র শিক্ষককে দিতে পারবে শিক্ষক ছাত্রকে দিতে পারবে কোন সমস্যা নাই আমার ভাইরা সরকার ব্যাংক এবং কোন সংস্থা জাগাতের মাসালা অনুযায়ী যদি জাকাতের অর্থ ব্যয় না করে সরকার ব্যাংক এবং কোন সংস্থা জাগাতের মাসালা অনুযায়ী যদি জাকাতের টাকা ব্যয় না করে আপনার সন্দেহ লাগতেছে যে আমি যে জাকাতের টাকা সরকার যে দিচ্ছি সরকারের জাগাত ফান্ডে দিচ্ছি অথবা ব্যাংকে জাগাত টাকা নাই কর্তন করে এরা সঠিক খাতে ব্যয় করে কিনা যদি সন্দেহ হয় তখন এই খাতে জাগাতের টাকা দেওয়া যায় নাই মাসালা বুঝছেন কিনা কি বুঝছেন সরকার ব্যাংক অথবা কোন সংস্থা জাগাতের মশালা অনুযায়ী যদি সঠিক অর্থে জাগাতের টাকা ব্যয় না করে সরকারি জাগাত ফান্ডে টাকা দেওয়া যায় না আর ভাই বিশ্বাস করা তো কঠিন विश्वास करा दुर्नीति चुरी चैम्पियन फंड जगत दी कि भय लागे ना अपन जरा इसलाम विभिन्न विषय कथा ता जगत टा सदीक्षा आदाय करें सिक्यूरिटी आपके क्या दिए आप अपन जगत निज हाथ वितरण करबरदार नंबर छय शिक्षा प्रतिष्ठान জাগাত দেওয়া ডাবল খাওয়াব দিন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল খাওয়াব এক নাম্বার খাওয়াব তো হচ্ছে আপনি জাকাত প্রদান করেছেন দ্বিতীয় নাম্বার ইসলামী শিক্ষায় সহযোগিতা করেছেন ইসলামী শিক্ষায় আপনি সহযোগিতা করেছেন এই জন্য ডাবল খাওয়া এই জন্য আমরা দিন শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুঁজে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব সর্বশেষ কথা আমার ভাইরা আমরা কে কার মুখে ফেকি দলি গরিবের না গরিব দনির মুখে ফেকি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমরা যারা ধনী আমরা মনে মনে ভাবতেছি আমার টাকা না হলে এলাকার হাজার হাজার লোক না খাই মারা যায় তাদের ভিতরে এমন একটা ধারণা এমন একটা আপনার কল্পটা বিরাজ করে সবসময় আরে ও ধনী ভাই গরিব মুখাপেক্ষী না আপনি মুখাপেক্ষি আপনি তার মুখাপেক্ষি মসজিদ আমার মুখাপেক্ষী নাকি আমি মসজিদের মুখে মুখাপেক্ষি বলেন চিন্তা করি কর না কে কার মুখে বেঁকি আমি মসজিদের মুখে বেকি কেন এই মসজিদের কারণে আমি আমার জুমার নামাজ ফরজ এটা আদায় করতে পারতেছি কথা বুঝতেছেন কিনা জুমার নামাজ না এটা আদায় কোথায় খুঁজতেছি মসজিদ না থাকলে আদায় করতে পারতামনি তাহলে কে মুখে বেকি আমি না মসজিদ তাহলে আমি নামাজ ছুটতেছি আপনি একটা গোডায় এলেছি তু দে করেন না আমি আমনি মুখে বেকি মসজিদে ঠিক তেমনি ভাবে জাকাতের টাকা দিতে হয় গরিবদেরকে তাই না গরিবের কারণে আমার জাকাতের ফরজটা আমি আদায় করতে পারতেছি যদি এই দেশে গরিব না থাকতো আমার জাকাতের মতো ফরজ ভিতরে আমি আদায় করতে পারতাম নাকি তাহলে আমি আমার জাকাত আদায় করতে কার কারণে এলাকাত গরিব আছে এই আমি আমার জাকাত আদায় করতে পারতেছি যদি গরিব না থাকতো এই ফরচ আমি আদায় করতে পারতাম না তাহলে আমি গরিবের মুখাপে কি আমার কি নয় মুখাপিক তাহলে মসজিদ আজকে ঘুমার সময় মসজিদ কি আপনার ঘরে চলে গিয়েছেন না আপনি মসজিদে আছেন সুতরাং গরিবদেরকে যখন টাকা দিবেন আমাদের দেশের বিত্তশালীরা পত্রিকাতে অ্যাড দেয় ঘোষণা দেওয়া মুখ তারিখে কাপড় বিলি করা হবে টাকার চাউল বিলি করা হবে রেশন দেওয়া হবে কে পন্ডিত আপনাকে শিখেছে কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন যেভাবে জাকাতের টাকা দেওয়া বৈধ আপনারা পত্রিকায় দেখেছেন জাকাতের টাকা আনতে গিয়ে হাজার হাজার মানুষ গত বছর প্রাণ হারিয়েছে তারা পত্রিকা পড়েছেন জানেন না হাজার হাজার মানুষ মারা গেছে দুষ্ট নারী তারা আপনার দরজা দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য এত কষ্ট আপনি দিবেন না আপনার উপরে আঘাত করত আপনি লিস্ট করেন আমার এলাকাতে কতগুলো গরিব আছে কতগুলো মাদ্রাসা আছে আমি কি ওদেরকে জাকাত আদায় করবো আমি শুনেছি অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনারা কি মাদ্রাসার হুজুরা চাঁদার জন্য হাতে থেকে নিয়ে নিক্ষেপ করেন আপনি হতভাঘা আপনি দূর ভাগা তাদের সঙ্গে করেন উচিত তো ছিল মাদ্রাসা গিয়ে আমি টাকা গুলো দিয়ে আসার আমার ভুল হচ্ছে এই জন্য তারা আপনার দুয়ার আসতে 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দেওয়ার জন্য এরা কি সারা বছর যায় না রমজানে আছে আপনার কেন তো বিরক্ত হচ্ছেন আর আপনি জন্ম হচ্ছেন কারিল এ আল এম জন্ম হওয়ার পর আদান দিচ্ছে আপনার কানে আপনার মায়ের তখন ফেট ব্যথা হয়েছে হুজুরে তেল হরাইনছে কেন নিক্ষেপ করেন আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে এই জন্য বিশ্রাহির রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো কবর সুর চিৎকার কবরের ভিতরে আল্লাহকে জিজ্ঞেস করতেছে আল্লাহ এই সুরচিত আল্লাহ বলছে আল্লাহ বলছে তুমি জিজ্ঞাসা করো তুমি জিজ্ঞাসা করো বিশির কবর বাসিকে বলতেছে ও বাই তোমরা কি নিয়ে ঝগড়া করো তোমার মতো একজন আলেন এক সপ্তাহ আগে এই কবরস্থানের ফাঁসে দিয়ে যাওয়ার সময় তার মনে একটু দয়া আসতে দয়া দয়া তিনবার চুরে একলা পড়ে থাওয়া গুলো আমাদেরকে দিয়ে গেছে এত বিপুল পরিমাণে যাওয়ার সময় তিনবার সুরে এক্লাপ করছে এই মাদ্রাসা মসজিদ এ সমস্ত ও রামায়ক্রাম যদি এই বাংলার জমেনে পৃথিবীতে না থাকতো আল্লাহ পাক আরো আগে দুনিয়াকে ধ্বংস করে দিত আমরা অতি যত্নের সাথে আদরের সাথে যে যা পারি ভদ্রতার সাথে আমরা এই সমস্ত দান সজ্ঞা আমরা করার চেষ্টা করি সর্বশেষ অনেক সময় আসলে দরকার কিন্তু সময় না আপনি না দেন এটা বলে আমি আলোচনা শেষ করেছি এবং তা থেকে আল্লাহ রাস্তায় খরচ করে না হে নবী আপনাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন সেটা কি আপনার এই দন সম্পদকে যাহ নাম রাগুন দ্বারা উত্তপ্ত করা হবে এবং ফাটুকু বিহা জীবাহ এবং এই উত্তপ্ত ধন সম্পদ দ্বারা আপনার কুপালকে দাগ দেওয়া হবে আপনার দাগ দেওয়া হবে আপনার দাগ দেওয়া হবে আর এটা তোমার কি সম্পদ যেটা তুমি দুনিয়াতে সঞ্চয় করে রেখেছো দান করো নাই আমার ভাইরা হুজুর ফাজ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ ফাজ তাকে সম্পদ দিয়েছে কিন্তু সে জাগা তাদাই করো তার এই সম্পদকে কেমন উদ্দিন টেকোসাপ বানানো হবে টেকো সাপ এটা অত্যন্ত বিষাক্ত সাপ ইউর কেমা ওই সাপটাকে আপনার গলায় ঝুলিয়ে দিবে আপনার সম্পদকে বানাবে সাপ আর সাপটাকে আপনার গলায় কি সাপ আপনাকে ফোকর দিবে আর বলবে হা দা মাল মালুক আনা চাঞ্জুক আরা মালুক আমি তোমার সম্পদ আমি তোমার সংসদ এই মসজিদে যদি একটি সাপ ঢুকে সাপ অজগর আমরা হানগ্রামি যদি অব্দে ঢুকে এমন দ্রুত গতিতে নামাজ ছেড়ে ভাগবেন আপনারা দরজারি বেরিয়ে গ্লাস ভাঙিয়ে শুরু করবে আর কবরে ছোট্ট একটা জায়গা একটা জায়গা কোথায় গলায় ঝুলিয়ে দিবে চোখ হবে আগুনের নখ হবে লোহার আপনাকে ঠুকর দিবে এক ঠুকর দিলে সত্যের হাত মাঠে লিখে আপনি চলে যাবেন একটু বিশেষ প্রচার এই জন্য সম্পদ দিয়েছেন যে আল্লাহ আল্লাহর আসতে আমরা সম্পদের জাকাত আন্দাজ করে দিব না অনেকে আন্দাজ করে দেয় এভাবে না নিষেধ কারণ আন্দাজ করে দিলে যদি অবার হয় তাহলে তো সারি গেছে তাহলে তুমি আর যদি দুই তিন টাকা কম হয় তাহলে দরকার গেছেন না এদিন আন্দাজ করে দিন না আন্দাজ করে দেওয়ার দরকার নাই আপনার কি পরিমাণ সম্পদ কোথায় কি পরিমাণ সম্পদ আছে এটা পুঙ্কার হিসাব করবেন হিসাব করে ক্যালকুলেটর আনবেন আনার পরে মিন বাদ দিবেন নিত্য প্রয়োজনীয় দিয়ে কাটা কাটা হিসাব করে জাকাত দিবেন হ্যাঁ আল্লাহিলিটি দিলে আপনি অতিরিক্ত করব করেন আজকে শুক্রবার আগামী দিন আহ শনিবার না আজকে আঠারো রমজান নাকি আগামীকাল শনিবার উনিশের রমজান আর রোববারে কি বিশের রমজান এতে কাপের মাছলা বলার জন্য আমি কথাটা বলছি বিশের রমজান সূর্যাস্ত যাওয়ার আগে আগে সূর্য ডুবার আগে আগে যে সমস্ত ভাইরা আমরা এটি কাপে থাকবো যেহেতু এটা একটা জান মসজিদ এটা শূন্যতে মহাকাদা যে কোনো একজন এটি কাপে থাকতে হবে না হয় সবাই শূন্যতে মহাকাদা ছেড়ে দেওয়ার গুণা পাবেন এই জন্য আপনারা সিদ্ধান্ত করবেন কোন ভাই এরটি কাপে থাকবেন একবার পুজো একবার গুঁড়ো হয়ে গেছে এমন লোককে ভাড়া করে এরটি কাপে রাখার কোনো প্রয়োজন নেই যুবক ভাইদের কাছে আমার আবদার থাকবে আপনার যারা অপসর আছে আপনারা থাকেন ইনশাল্লাহ আপনাদের কি দিয়ে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে কোরআনদেরকে দেখাবো আমরা যুবক ভাই তারা আসি আমরা ওই সমাজ উচ্ল আর যে সমাজের যুবক সুশৃঙ্খল ভদ্র সেই সমাজ হল সোনার সমাজ এই যুবক ভাইরা উচ্ছেদ্র হয়ে যায় নামাজ পড়েন মুখে দাঁড়িয়ে দেখেন সাতত্য নামাজ পড়েন সত্য কথা বলেন যে কথাগুলো বলেছি আল্লাহ রব্দুল্লা আলমেন আমাদের সকলকে আমল করার তৌফিক দানা আর